» মানবতা সমাধান ডলী আপনাদের সকলকেই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর নিদর্শন ন্যাচারাল ক্যালামিটি সাইন অফ আল্লাহ আমরা সকলেই এই প্রাকৃতিক দুর্যোগের সাথে ভালোভাবেই পরিচিত এবং বিভিন্ন সময়ে মানুষের সামনে পূর্বের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত যে এই প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় মানুষের মধ্যে হতে থাকবে সেটা আল্লাহ সুবহানা হ তালা কোরআন এবং সেই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ এমনই একটা ঘটনা এমনই একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বলা যায় যেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে অসংখ্য মানুষ হতাহত হয় মৃত্যু বরণ করে কিন্তু কোনো মানুষের কাউকে যে দোষী সাব্যস্ত করবে বা কেউ কারো বিরুদ্ধে শোক দুঃখ প্রকাশ করবে সেগুলোর কোনো অবকাশ থাকে না কারণ প্রত্যেকটা মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা থেকে এটা মেনে নিতে বাধ্য হয় যে এই যে ঘটনা বা এই যে প্রাকৃতিক দুর্যোগ মানুষের সামনে এসছে বা ঘটেছে সেটা সেই অপরওয়ালার পক্ষ থেকে আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে এই প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ক্যালামিটির মানুষের কোনো হাত নেই এটা সেই স্রোতার পক্ষ থেকে সুতরাং আমরা কেউ কাউকে দোষারোপ করতে পারি না কেউ কারো বিরুদ্ধে আমরা সেই উকিল ধরে তার নামে কেশও করতে পারি না সুপ্রিয় দর্শক মন্ডলী এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা আমাদের সামনে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এবং আমরা দেখছি বিভিন্ন সময়ে নবীদের যুগে হয়েছে। এবং আমাদের বর্তমান যুগেও বিভিন্ন জায়গায় যে সমস্ত ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটছে বাস্তব সত্য এবং এটা যে আল্লাহ সুহানহ তালার বড় একটা নিদর্শন আমরা প্র্যাকটিক্যাল প্রাত্যহিক জীবনে কিন্তু আমরা লক্ষ্য করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা তখন ভয় পাই আমরা হতবম্ব হয়ে যাই दुश्चिंता ग्रस्त हो पड़ी दुर्घटनारी करब से चेतना क्षमता हारिय जाएक मंडल चिंता करब जो प्राकृतिक दुर्योग यो महान अल्लाह पक रबुल आलमीन पक्ष स्रोष्टार पक्ष विश्वास करकेशन अतिथियों को पथेना কারণ আমাকে এটা বিশ্বাস করতেই হয় যে এটা সেই স্রষ্টার পক্ষ থেকেই হয়েছে এর পেছনে কোনো মানুষের হাত নেই তাহলে এটা কেন হয় কেন আল্লাহ সুফানা হওয়া তালা বিভিন্ন নবীদের যুগের থেকে শুরু করে আমাদের বর্তমান প্রজন্ম পর্যন্ত এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটছে এই অঘটনগুলো ঘটছে মানুষকে বিভিন্ন পদ্ধতিতে দুঃখ কষ্টের মধ্যে নিমজ্জিত করা হচ্ছে এটা কেন কেন আল্লাহ সুফানা হওয়া তালা এই নিদর্শন দিয়ে তার এই ক্ষমতার কি বার্তা বা কি মেসেজ তিনি আলমিন বলছেন জাহরাল বাহার বিমা কাসাবাত জলস্থানে এবং জমিনুর উপরে যে বিপর্যয় সৃষ্টি হয় এই বিপর্যয়ের জন্য মানুষরাই দায়ী দেওয়া হয়। যাতে করে তারা তাদের প্রভুর পানে ফিরে আসতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই জমিন এবং আসমানে এবং জমিনের গর্ভে সমুদ্র পথেও যে বিপর্যয় যে ঘটনা বা যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে সেই ঘটনাগুলো মানুষের কৃতকর্মের জন্যই ঘটে এবং এই ঘটনাগুলো আল্লাহ সুফান মানুষকে একটা আজাব হিসেবে দান করেন যাতে করে তারা লাল্লাহ মিয়ার জীবন আল্লাহর দিকে আল্লাহর পথে ফিরে আসতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলে আমরা এই আয়টা যদি একটু গভীরভাবে ভাবনা করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে সারা পৃথিবীতে যে বিপর্যয়গুলো হচ্ছে এবং আগের যুগেও হয়েছে সেই বিপর্যয়ের মূলে আমরা মানুষরাই কিন্তু দায়ী আমাদের কৃতকর্ম আমাদের কৃষ্টি কালচার চলাফেরা সেগুলোর জন্যই আল্লাহ সুফানহতলা মাঝে মধ্যে আমাদের এরকম বিপদ বালা মুসিবত ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চান এবং আমরা যাতে আল্লাহ সুফানহ তালার পানে ফিরে আসি তার একটা শিক্ষা এবং সেই যে নিদর্শন সেই নিদর্শন থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করি সেই নিদর্শনের জন্যই আমাদের এই বর্তমানে এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে আল্লাহ মাজিদের সুরার রাত ১৩ নম্বর সুরার এগারো নম্বর আয়তে বলছেন আল্লাহ সুবহানো কমের কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে নেয় এই আয়তটাও যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব আজকে যে কম বা গোষ্ঠী আমাদের মধ্যে যে অশান্তি আমাদের মধ্যে যে বিপর্যয় সেই বিপর্যয়ের জন্য কম রায় দায়ী আল্লাহ কোন কমের কোন গোষ্ঠীর কোনো সম্প্রদায়ের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে তাহলে আমরা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন যখন করে দিই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের খেলাফ যখন চলতে আরম্ভ করি তখনই আল্লাহ সুবাহান তালা আমাদের মাঝে এইরকম বিভিন্ন পদ্ধতিতে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে যাতে ফিরে আসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ সুবাহ তালার কাছাকাছি হয় তার শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ মানুষের এই বিভিন্ন কমের অবস্থার পরিবর্তন করে থাকেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আরও আমরা আয়াত কোরআন শরীফের বলতে পারি যে আমাদের এই যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ কেন হয় কেন আল্লাহ সুবহানা তালা মানুষকে এই পৃথিবীতে বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দিয়ে থাকেন সেটাও আল্লাহ সুবাহান তালা কোরআন মজিদের মধ্যে সুরাত্ত বা নম্বর সুরার ২৪ নম্বর আয়তে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লাহ সুবহানা তালা বলেন কুল ইন কানাউক ও আবনা হুকুম কথা বলছেন সেই আট প্রকার জিনিসের কথা বলছেন এই আট প্রকার জিনিস যদি মানুষের কাছে আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি পছন্দের হয় তার যে কি পরিণতি সেটা আল্লাহ এই আয়তের মধ্যে বলছেন আল্লাহ বলছেন কুল ইনকানুকুমে বলা হচ্ছে তুমি বলো ইনকান আবাউকুম তোমাদের পিতা ও আবনা হুকুম এবং তোমাদের পুত্র ওয়াই হুয়ান হুকুম তোমাদের ভাই ওয়ুয়া জুকুম তোমাদের স্ত্রী এবং তোমাদের পাড়া প্রতিবেশী এবং তোমাদের ধন সম্পত্তি ও তিজারাতুন এবং তোমাদের যে ব্যবসা যেটা এবং অট্টালিকা তোমাদের আহাব্বা ইলাইকুম যদি এই আট প্রকারের জিনিস যদি বেশি পছন্দের হয় মিনা আল্লাহর চাইতে ও রসুলিহি এবং আল্লাহ রসুলের চাইতে ও জিহাদিনিহি এবং আল্লাহর পথে জিহাদের চাইতে ফাসিকিন এবং আল্লাহ সুবাহ লোককে কখনো হেদায়েত দেন না সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহান শিক্ষা বা যে মেসেজ বা বার্তা আমাদের দিতে চাইছেন যে আমরা এই আট প্রকার লোকের কথা বলা হচ্ছে এই আট প্রকার জিনিসের কথা বলা হচ্ছে এই আট প্রকার জিনিস আল্লাহ আল্লাহ রসুলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদের চাইতে। বেশি বেশি বেশি আমরা করি। পেছনে ছুটি আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে আল্লাহর পথে জিহাদের চাইতে তবে আল্লাহ বলছেন ফাতারাব্বাসু তোমরা চুপ করো দড়াও হাত ই আল্লাহি যে কোনো মুহূর্তে তোমাদের উপরে বা শাস্তি सुप्रिय दर्शक मंडल छोट्ट एक बरती निचि असलकुम और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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দা স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল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 Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে পিটিবি বাংলায়. বাংলায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা मुस्लिम अवर्जन के इसलमार नीति समूह देख মুসলিম জীবনের মূল ভিত্তি বাংলায়। আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বিরতির পর ফিরে এলাম আলোচনা করছিলাম আল্লাহ সুবাহ কোরআন মজিদের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 যাতে ফিরে আসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ সুবাহান তালার কাছাকাছি হয় তার শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ মানুষের এই বিভিন্ন কমের অবস্থার পরিবর্তন করে থাকেন সুপ্রিয় দর্শক মন্ডলী আরও আমরা আয়াত কোরআন শরীফের বলতে পারি যে আমাদের এই যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ কেন হয় কেন আল্লাহ সুবাহানহ তালা মানুষকে এই পৃথিবীতে বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দিয়ে থাকেন সেটাও আল্লাহ সুবাহ তালা কোরআন মজিদের মধ্যে আবাশ তুমা তিজার কাাকব্লা জাহাদ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ الله سُبْحَانَهُ وَتَعَالَى বিষয়ের কথা বলছেন সেই আট প্রকার জিনিসের কথা বলছেন এই আট প্রকার জিনিস যদি মানুষের কাছে আল্লাহর চাইতে এবং আল্লাহর রসূলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি পছন্দের হয় তার যে কি পরিণতি সেটা আল্লাহ এই আয়াতের इनकाना अबाकुम तुम्हारे पिता स्त्री तुम्हारे वाणिज्य मंदा हार भाव करो मशाकिन जाओना अट्टालिका तुम्हारे घर जो घरे तुम्हारा थकते खुबी पचंद करो আহাবা ইকুম যদি এই আট প্রকারের জিনিস যদি বেশি পছন্দের দাঁড়াও অপেক্ষা করো হাতি যতক্ষণ না আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ডিসিশন তোমাদের উপরে এসে না যায় আল্লাহ কমল ফাসুকিন এবং আল্লাহ সুহান ফাসিক লোককে এই আট প্রকার জিনিসের কথা বলা হচ্ছে এই আট প্রকার জিনিস যদি আমরা আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি আমরা ভালোবাসি বেশি মহবত করি বেশি ওগুলোর পেছনে ছুটি আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে আল্লাহর পথে জিহাদের চাইতে তবে আল্লাহ বলছেন ফাতারব্বাসু তোমরা চুপ করো আল্লাহ দাঁড়াও যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আজাব বা শাস্তি এসে যেতে পারে ২৪ নম্বর আয়াতের উপরে যেখানে আল্লাহ সুবাহা হওয়া তালা আট প্রকার জিনিসের কথা বলছেন সেই আট প্রকার জিনিস যদি আমাদের কাছে বেশি পছন্দের হয় আমরা বেশি মহব্বত করি বা বেশি ওগুলোর পেছনে ছুটে চলি তাহলে আল্লাহ সুবাহ হা তালা আমাদের যে ভয় দেখাচ্ছেন তিনি আমাদের সতর্ক করে দিতে চাইছেন যে তোমরা ওয়েট করো অপেক্ষা করো যে কোনো মুহুর্তে আল্লাহ সুবাহান হা তালার আজাব বা শাস্তি তোমাদের সামনে এসে যেতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যখনই কোনো ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন তো আমরা সেই মহান আল্লাহ সুবাহান হা তালার যে অস্তিত্ব তার যে ক্ষমতা তার যে পাওয়ার সারা পৃথিবী জুড়ে বিরাজ করছে সেটা তো আমরা তখন বেশি বেশি করে স্মরণ করি বা মনে করি কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালে আমরা দুনিয়াবী ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি যে সত্যিকারের আল্লাহ সুবাহ এই যে আট প্রকার জিনিসের কথা বললেন আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এই আট প্রকার জিনিস নিয়ে এই পৃথিবীতে অত্যন্ত ব্যস্ত হয়ে থাকি ব্যস্ত হয়ে থাকি এবং আল্লাহ সুবাহ আলার স্মরণ থেকে আল্লাহর মোহাব্বত বা আল্লাহ রসুলের মহাব্ব থেকে গাফিল হয়ে থাকে বলছেন রসুল্লাহাম কে তুমি বলে দাও কুল ইনকুন্ত আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফত্তাবির আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো ইহবি বকুমুল্লাহ তাহলে আল্লাহ সুহায়না হওয়া তাহলেও তোমাদের ভালোবাসবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো এবং শিক্ষা গ্রহণ করলে তবেই আমাদের বর্তমান যুগেও যে সমস্ত ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ হয় সেই দুর্যোগগুলো থেকে আমরা বেঁচে যেতে পারবো কোরআন শরীফের আরও অন্য একটা সুরায় বলা হয়েছে সুরা আলিম রানে ৩ নম্বর সুরার ১৪ নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে যে ছিলাম আল্লাহরুল আলমিন বলছেন যে এই দুনিয়াতে মানুষের জন্য আকর্ষিত করে দেওয়া হয়েছে নারী স্বর্ণ স্তূপ, এইগুলো একটা আকর্ষণ বা টান আল্লাহ এই পৃথিবীতে তৈরি করে দিয়েছেন তারপরে বলা হচ্ছে যে ঘোড়া এবং মানুষের জন্য বেশি আকর্ষণীয় করে দেওয়া হয়েছে গৃহপালিত জন্তু জানোয়ার গৃহপালিত পশু এবং কৃষি জমি তাহলে এই যে ছ প্রকারের জিনিস এই ছ প্রকারের জিনিসকে মানুষের জন্য এমন আকর্ষণ করে দেওয়া হয়েছে তারপরে আয়তের শেষ অংশে আল্লাহ সুবহানা বলছেন যে এগুলো হচ্ছে দুনিয়ার সামগ্রী তবে আল্লাহ সুবাহার কাছে রয়েছে উত্তম প্রতিদান তাহলে আল্লাহ সুবহান তালা এত সুন্দরভাবে আমাদের শিক্ষা দিতে চাইছেন যে মানুষকে এই সমস্ত জিনিসগুলো সবসময় কাছে পেতে চাইবে সবসময় এই জিনিসগুলোর পিছনে মানুষ ছুটি করবে কিন্তু মানুষকে এটা শিক্ষা নিতে হবে যে এই সমস্ত জিনিসগুলো শুধু আমাদের এই দুনিয়ার অস্থায়ী জীবনের কিছু দিনের সামগ্রী কিন্তু আল্লাহ পকরাবুল আলামিনের কাছে যে প্রতিদান বা যে প্রতিফল রয়েছে সেটা হচ্ছে সর্বোত্তম প্রতিদান এবং সেটা হচ্ছে স্থায়ী প্রতিদান সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আমরা এই আয়াতগুলোর মাধ্যমে বিচার বিশ্লেষণ করে শিক্ষা গ্রহণ করবো যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগের কবলে আমরা পড়ি মাঝে মধ্যেই যে শাস্তি বা যে অঘটন বা যে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে শিক্ষা দেওয়া হয় তাহলে সেই শিক্ষাগুলো কেন হয় এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো আপনাদের সামনে বললাম এই আয়াতগুলোর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করবো যাতে করে আমরা ন্যাচারাল ক্লামিটি বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বেঁচে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন কারণ আমরা কোরআন এবং হাদিসের মধ্যে যদি বিস্তারিতভাবে পড়াশোনা করি আমরা জানি আল্লাহ সুবাহানহ তালা আদম আলহ সালাম থেকে শুরু করে আমাদের লাস্ট প্রফেট প্রফিট মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম পর্যন্ত যে নবী এবং রসুলের পৃথিবীতে এসছিলেন তাদের যুগেও এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয়েছিল এবং যারা সত্যিকারের মোমেন অর্থাৎ যারা নবী এবং রসুলকে স্বীকার করে নিয়েছিল যারা আল্লাহর প্রতি ইমান এনেছিল তাদেরকে আল্লাহ সুবহানহালা অলৌকিকভাবে পরিত্রাণ দিয়েছিলেন এবং তাদের বাঁচিয়ে দিয়েছিলেন আবার যারা আল্লাহ সুবান হবে তালাকে স্বীকার করেনি মেনে নেয়নি ইমান করেনি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন সেই যে ইতিহাস সেই যে ঘটনা কোরআন মাজিদের মধ্যে ২৫ জন নবী এবং রসুলের নাম এই কোরআন মাজিদের মধ্যে আছে অনেক নবী ও রসুল পৃথিবীতে আবির্ভূত হলেও ২৫ জন নবী এবং রসুলের নাম আমরা কোরআন মাজিদের মধ্যে পাই এবং এই সমস্ত নবী এবং রসুলের যুগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল এবং যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল সেই ঘটনাগুলো ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পরবর্তী বাকি এপিসোডগুলোতে তবে আমাদের বর্তমানে কি কি পদ্ধতিতে আমরা এই ন্যাচারাল ক্যালামিটির শিকার হই আল্লাহ কি কি পদ্ধতিতে আমাদের এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন সেগুলো আমরা ক্ষেত্রে দেখে থাকি আল্লাহ কোনো সময় মানুষকে এই প্লাবন দিয়ে বন্যা দিয়ে এই পরীক্ষা করে থাকেন তাহলে এই যে আল্লাহর ক্ষমতা এবং এটা যে একটা প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও যে একটা মাধ্যম ভূমিকম্পের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়ে সেখান থেকে নিদর্শন গ্রহণ করে তার যে একটা পরিণতি মানুষের হয় এবং মানুষ তখন তো বিশ্বাস করতে বাধ্য হয় যে এত বড় একটা দুর্যোগ এত বড় একটা অঘটন এটা কোনো মানুষের হাতে থাকতে পারে না মানুষের হাতে এটা ক্ষমতা নেই সুনামির যে খবর কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই সমস্ত সুনামিতে মারা যায় তাহলে এগুলো তো সেই ন্যাচারাল ক্যালামিটি এগুলোই তো সেই প্রাকৃতিক দুর্যোগ তাহলে এগুলো কেন হচ্ছে কেন আল্লাহ সুফানা হওয়া তালা এরকম করে এক একটা দেশের এক একটা অংশকে ধ্বংস করে দিচ্ছেন আগে আমরা যে বললাম যে তার কারণ এগুলোই যে যখন মানুষ আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে আল্লাহ সুবাহালার কাছ থেকে দূরে সরে যাবে আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে দূরে সরে যাবে আল্লাহ তখন এইরকম ভাবে বিভিন্ন পদ্ধতিতে মানুষকে এই পরীক্ষা করবেন আমরা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী এপিসোডে ওয়াকানা আনিলাম রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত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 कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উলমুল কুরান ও ইসলামী আদর্শ প্রতি মহান আল্লাহ সর্বশেষ টেস্টমেন্ট এটি মানব জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধার বিপদগামীদের প্রদর্শক